বাংলা মানবতা সমাধান আলহামদুলিল্লাহ ওসালাতসাল্লাম আল্লাহ রসুলিল্লা ওলা আলিহি ও সাহাবিহি আম্মা বাদ পৃষ্ঠীর সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা বিগত পর্বে ইমানের যে সংজ্ঞা দিয়েছিলাম সেই সংজ্ঞার বিশ্লেষণ করতে যে আমরা একরার বিল্লি সান বা মুখ দিয়ে স্বীকৃতি ইমানের বিষয়ে মুখ দিয়ে স্বীকৃতি দান। এর যে কত গুরুত্ব এটা আমরা আপনাদের সামনে তুলে ধরতেছিলাম যতক্ষণ পর্যন্ত মুখ দিয়ে স্বীকৃতি না দিবে অন্তরে দৃঢ় বিশ্বাস থাকা সত্ত্বেও এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করার সত্ত্বেও ইমানদার হতে পারবে না এবং এ বিষয়ে আমরা ফেরাউনের জীবনী থেকে একটা দৃষ্টান্ত আপনাদের কাছে তুলে ধরেছি কোরআন মজিদের সুরা নমল এবং সুরা হুদ থেকে যে ফেরাউন মুখ দিয়ে স্বীকার করে নাই যার জন্য সে ইমানদার হতে পারে নাই এমনকি মৃত্যুর পূর্বে যখন সে সাগরের পানিতে ডুবে হাবুডুবো খাচ্ছিল মারা যাচ্ছিল সে সময় সে আমন্ত বলেছিল আমি সে আল্লাহর প্রতি ইমান আনলাম যে আল্লাহর প্রতি ইমান এনেছে বানু ইসরাইলরা। এবং সে বলেছিল অন আমিন মুসলিমিম এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত তারপরও আল্লাহ তবরকতলা তাকে ইমানদার হিসেবে গণ্য করেন নাই এটার কারণ হল যখন তার ইমান আনার সময় ছিল সেই সময় সে ইমানের এই প্রথম শর্তটা পূর্ণ করে নাই স্বীকৃতি দেয় নাই মুসা আলহিসামকে মূর্ষ অবস্থায় মৃত্যুর পূর্বে কেউ ইমান আনতে চাইলে আল্লাহ তবরক তালা তার ইমান কবুল করেন না এমনকি কারো তবাও তিনি কবুল করবেন না এই আয়াত দুটি হলো তার দলিল বা এই আয়াতটি হলো দলিল আল্লাহ তরকো তালা তার ইমানকে প্রত্যাখ্যান করে বলেছিলেন আল আকা আসঈসিদ্দিন এখন তুমি ইমান আনছ যখন আমার কাছে ধরা পড়ে গেছো যখন মালাকুল মাতের কাছে তুমি ধরা পড়ে গেছো এখনই মানে এখনই মানে হবে না বকাধা আসাই মিন কাবল অথচ এর পূর্ব পর্যন্ত তুমি আমার অবাধ্যতা করেছ আমার ধৃষ্টতা পোষণ করেছো তারপর আল্লাহ বলছেন ফালি ইউ মানুনে জি কে বিবাদী কালিত কোন আলিমান আয়া আজকে আমি তোমার দেহটাকে অবশিষ্ট রাখবো বাঁচিয়ে রাখবো দেহটাকে গলাব না। নষ্ট করব না লিথাকুন খালফা আয়া যাদের তোমার পরবর্তীদের জন্য তুমি নিদর্শন হয়ে থাকো ওই নাকি অনেক মানুষ আমার নিদর্শন থেকে রাফিল এবং উদাসীন থাকে সম্মানিত শ্রোত দর্শক মন্ড এখান থেকে স্পষ্ট জানা গেল যে ফেরাউন স্বীকৃতি দেওয়ার অভাবে ইমানদার হতে পারে না সে ইমানের ঘোষণা দিয়েছিল যেভাবে আমরা ঘোষণা দিই আহমন্ত বিল্লা বলেছে আয়না মুসলিমিন আমি মুসলিমদের অন্তর্ভুক্ত তাও বলেছে তাহলে বোঝা গেল যে স্বীকৃতিরও একটা বিরাট মূল্য আছে যতক্ষণ পর্যন্ত স্বীকৃতি না দেবে ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না আর যদি সে ইমানদার হয় তাহলে ফেরাউন মার্কা ইমানদার এরপরে দেখা যাচ্ছে যে এই জাতীয় ইমানের দৃষ্টান্ত ইহুদিদের কাছে পাওয়া যায় ইহুদিরা আল্লাহ রসুল সাল্লামের প্রতি মনে মনে ইমান রাখতো কোরআনে পাওয়া যায় দান করেছি। তারা তাকে চিনে যেভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে অর্থাৎ রসুল সাল আলহাস্লামকে তারা চিনতো কারণ রসুল সাল্লামের বর্ণনা তাওরাতে এসেছে ইঞ্জিলে এসেছে ঈশা আলি সাল্লা সাল্লাম বানু ইসরাইকে সুসংবাদ দিয়ে গেছে যে আমার পরে একজন রসুল আসবেন যার নাম হবে আহমদ অর্থাৎ মোহাম্মদ সাল্লাম অথচ তারা ইমান মনে মনে রাখলেও বিশ্বাস মনে মনে রাখলেও স্বীকার করে না তাই তো তারা মুমিন হতে পারে নাই মুসলিম হিসেবে গণ্য হয় নাই তাদের অন্তরের ভিতরে দৃঢ় বিশ্বাস ছিল যে ইনি সেই মোহাম্মদ আখির ই নবী যার প্রতি ইমান আনার কথা বলা হয়েছে তাওরাতের ভিতরে ইঞ্জিরের ভিতরে যার ডিটেলস বর্ণনা আল্লাহ তবরকালে তৌরাত ইঞ্জিরে দিয়ে দিয়েছেন অথচ তারা স্বীকার করে নাই তার মনে ইমানটা ছিল যে এই সেই মোহাম্মদ যদি তারা মুমিন মুসলিম না হয়ে থাকে তাহলে কেউ এই স্বীকৃতি না দিয়ে মমিন মুসলিম হতে পারবে না এভাবে আবু তালেবকেও আমরা দেখি যে আবু তালেব কিন্তু মনে মনে আল্লাহ রসুল সাল্লি আসাল্লামকে স্বীকার করেছিল মনে মনে সে বিশ্বাস করেছিল এমন কি কখনো কখনো সে মুখ দিয়ে উচ্চারণও করেছিল যেমনভাবে ফেরাউন উচ্চারণ করেছিল কিন্তু যথাযথভাবে সে স্বীকৃতি দেয় নেই স্বীকৃতি দেওয়ার যে ভাষা সেই ভাষা সে ব্যবহার করে নেয় এমনি সে বলতো মুহাম্মদ সত্য মোহাম্মদের দিন সত্য এইগুলো সে বলেছে কিন্তু নির্দিষ্ট ভাষায় আশুাল্লা অন্য মহম্মদ্লাহ এই ভাষায় স্বীকৃতি দেয়নি অন্যথায় তার একটি কবিতা থেকে পাওয়া যায় তিনি যে মোহাম্মদ সাল আলয় বিশ্বাস করতো এবং তার দিনকে বিশ্বাস করতো এবং হক জানত সঠিক দিন তার প্রমাণ পাওয়া যায় তার একটি কবিতা থেকে তার কবিতা এরকম সে বলেছিল আমি জেনেছি যে মুহাম্মাদের দিন হল সমস্ত মানব সমাজের ভিতরে মখলুকের ভিতরে যত দিন রয়েছে সেই দিনের ভিতরে উত্তম দিন সে উত্তম দিন বা ধর্ম হিসেবে মেনে নিয়েছিল স্বীকার করেছিল অথচ রসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে প্রস্তাব দিয়েছিলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে সে স্বীকার করেছিল যে মুহাম্মাদের দিন হল সকল দিনের যে উত্তম দিন কিন্তু মোহাম্মদকে ইমানের যে স্বীকৃতি সেই স্বীকৃতিতে দেয় নাই নির্দিষ্ট ভাষায় যে স্বীকৃতি দিতে হবে সেই স্বীকৃতিতে সেই দেয় নাই সে বলেছিল আল্লা আবাই আমি আমার বাপ দাদার দিনের উপরেই মৃত্যু মুখে পতিত হচ্ছি আল্লাহ রসুল তাকে প্রস্তাব দিয়েছিল হে চাষা যান আপনি বলুন লাহিল্লাহ আমি আপনাকে পরকালে জান্নাতে নেওয়ার জন্য বিতর্ক করব। আল্লাহর সাথে বিতর্ক করব আপনার নাজাতের ব্যাপারে জান্নাতের ব্যাপারে কিন্তু সে এই ভাষায় স্বীকৃতি দেয় নাই সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী এই দৃষ্টান্ত থেকে বোঝা যায় যে স্বীকৃতির কত মূল্য ইমান আনাই না ইমানদার হয় যতন যত স্বীকৃতি না দেওয়া হবে এবার আসুন অন্তরের বিশ্বাস স্বীকৃতি আছে কিন্তু অন্তরের বিশ্বাস যদি আমার না থাকে অন্তরের বিশ্বাস না রেখে আমি যদি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজও করি তাহলে কি আমি ইমানদার হতে পারবো না। কারণ এই পয়েন্টটা মুনাফিকরা হারিয়েছিল অন্তরের বিশ্বাস তারা হারিয়ে ফেলেছিল তারা আল্লাহ রসুলকে স্বীকৃতি দিতে অত্যন্ত জোরালো ভাষায় সুরা মুনাফে পাওয়া যায় এরা যে আকেল মুনাফে কুন কল না সেদিন রসুল্লাহ যখন তোমার কাছে মুনাফিকরা আসে তখন তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই নিশ্চয়ই আপনি রসুল আল্লাহ আলমিকা রসুল অথচ আল্লাহ জানেন আপনি তার রসুল অল্লাহ স্নাল মুনাফিকা যাবন এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয়ই মুনাফিকরা হল মিথ্যবাদী অনুরূপভাবে আল্লাহ তবর কতলা সুরা বাকারার শুরুর দিকে বলে দিয়েছেন অমিন্নাবিল্লা অবিল অমিল আখির মমিনিন লোকদের অনেকেই বলে মুখ দিয়ে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি আল্লাহ বলছেন ওমা হমবে মমিনিন তারা মমিন নয় এবং তাদের পরিণাম সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল মুনাফে কিনা ফিদ্দার কিল্সালে মিনান্নর নিশ্চয়ই মুনাফিকরা জাহান নামের অতল তলের অধিবাসী হবে তাহলে এখানে তাদের ত্রুটিটা পাওয়া যাচ্ছে সাক্ষ্যত পাওয়া গেলো স্বীকৃতি তো পাওয়া গেলো অত্যন্ত জোরালো ভাষায় আল্লাহকে মানে আল্লাহর প্রতি ইমান রাখে পরকালের প্রতি ইমান রাখে কিন্তু আল্লাহ বলছেন মমিন নয় কেন মমিন নয় ওই যে সাক্ষীতে তারা মিথ্যাবাদী তাদের মুখ যা বলতেছে অন্তর তা বলছে না আল্লাহ তাদের সম্পর্কে বলছেন তারা মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই অন্তরে থাকতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় অন্তরে বিশ্বাস ছাড়া ইমানদার হওয়া সম্ভব নয় তাই তো আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন মাজ মানে জবাল রাহর বর্ণিত একটি হাদিস আল্লাহ রসুল বলছেন সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাহুদ নেই এবং মোহাম্মদ আল্লাহ রসুল সিদ্দিন অন্তরের সত্যতার সাথে ওই ব্যক্তির জন্য আল্লাহ তো বরকতাল জাহান্নামকে হারাম করে দেবেন তাহলে এখানে আল্লাহ রসুল সাল্লাম সর্তারোপ করেছেন কালেমা পড়লে হবে না এবং স্বীকার করলে হবে না ঘোষণা দিলে হবে না অন্তরের সত্যতার সাথে ঘোষণা দিতে হবে তবেই ইমানদার হওয়া যাবে অন্যথায় নয় অতএব বোঝা গেল যে অন্তরের বিশ্বাস অন্তরের সত্যায়ন ছাড়া ইমানদার হওয়া যাবে না যদি কেউ ইমানদার মনে করে অন্তরের সত্যায়ন ছাড়া তাহলে সে ব্যক্তি হবে মুনাফিকদের মতো মমিন আল্লাহ আমাদেরকে এই ধরনের মমিন হওয়া থেকে পানাহা দান করুন আশ্রয় দান করুন এরপর আরেকটা বিষয় হল যদি সে ব্যক্তি স্বীকার করে বা কোনো ব্যক্তি ইমানের বিষয়গুলো মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস করে কিন্তু কাজে বাস্তবায়ন করে না আল্লাহ এবং আল্লাহর রসুলের স্বীকৃতি দিল কালেমার মাধ্যমে ইমানের রকুন সমূহের মাধ্যমে অথচ আল্লাহ এবং আল্লাহর রসুলের আদেশ নিষেধ পালন করে না তাহলে এই ব্যক্তি কি মমিন হতে পারবে অবশ্যই না বিশেষভাবে আল্লাহ তরার পক্ষ থেকে যে সমস্ত আদেশ এসেছে যে সমস্ত আদেশ দ্বারা বিভিন্ন আমল আল্লাহ তবরকতলা ফরজ করে দিয়েছেন সালাত, জাকাত শ্যাম হাজ এগুলো যদি বাস্তবায়ন না করে তাহলে ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না এই মর্মে আমরা সুরা আর তৌবার নম্বর আয়াত এবং এগারো নম্বর আয়াতের তরজমা জানতে পারি এখানে আল্লাহ তো বড় কতলা যতক্ষণ পর্যন্ত তৌবা করে সালাদ কায়েম এবং জাকাত আদায় না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মুশ্রিক থেকে নাম কাটেননি এবং ইমানদারদের কাতারে সামিল করেননি এই আয়াত দুটি আমরা যদি পড়েনি। তাহলে ইনশাআল্লাহ বিষয়টা সুন্দরভাবে বুঝে আসবে সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি ছোট্ট বিরতি নিয়ে আবার আপনাদের কাছে এই বিষয়ে আলোচনা নিয়ে আসবো আসসালামু আলাইকুম মরহামিক السلام عليكم ورحمه الله وبركاته الملك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 সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ দেখুন আলাইকুম রহমতুল্লাহ বারাকাত্মানিত শ্রোতা দর্শক মন্ডলী ছোট্ট একটা বিরতির পর আবার আমরা ফিরে আসলাম আমাদের পূর্বের আলোচনায় যে বিষয়ে আমরা আপনাদের সামনে বলছিলাম সেটা হল যে মুখের স্বীকৃতি এবং অন্তরের বিশ্বাস অনুযায়ী আমাদেরকে ইসলামের ফরাইজগুলো আল্লাহর আদেশগুলোকে বাস্তবায়ন করতে হবে এমনিভাবে রসুল্লা সাল্লাহ সালামের আদেশগুলোকে বাস্তবায়ন করতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুলের নিষেধাজ্ঞাগুলো থেকে বিরত থাকতে হবে যদি আমরা তা না করি তাহলে আমরা ইমানদার হতে পারবো না তার কারণ ই ব্লিজ আল্লাহ তো বরকতলাকে সৃষ্টিকর্তা স্বীকার করেছিল সে বলেছিল আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আদমকেও সৃষ্টি করেছেন এবং সে এই কথাও বলেছিল যে আমি আল্লাহ তো বড় কতলাকে ভয় করি সুরা আর আফ আল্লা তরকতলা ইবলিস সম্পর্কে উল্লেখ করেছেন আল্লা তবরকতলা যখন ফিরিজ আদেশ দিলেন তোমরা আদমকে সাজিদা করো তখন ফিরিজ তারা সবাই সাজিদা করেছিল ইবলিস সাজিদা করে নাই সে বলেছিল খালক্তানি মিন্নারি ও খালাক্ত তিন। আল্লাহ তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো এবং তাকে অর্থাৎ আদমকে মাটি থেকে সৃষ্টি করেছো সৃষ্টিকর্তা স্বীকার করলো। কিন্তু এখান থেকে সে যুক্তি দিতে চেয়েছিল যে কখনও মাটির সৃষ্টিকে আগুনের সৃষ্টি সাজদা করতে পারে না তো এই যে সজদা সে প্রত্যাখ্যান করল এই কারণেই কিন্তু আল্লাহ তো বড় কতলা তাকে বিতাড়িত করেছেন এবং তাকে কাফের ঘোষণা করেছেন এবং তাকে জাহান্নামীদের সর্দার হিসেবে তিনি গণ্য করেছেন অথচ ইবলিশ আল্লাহকে সৃষ্টি করতাম মেনেছে। এবং এটাও পাওয়া যায় সুরা আনফালের আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আল্লা তবরকতলা ইবলিস সম্পর্কে বলছেন বদরের যুদ্ধের সময় সে বলেছিল তাদেরকে উৎসাহিত করেছিল অর্থাৎ রসুল সালসাল্লামের প্রতিপক্ষ কাফেরদেরকে উৎসাহিত করে বলেছিল লা তোমাদেরকে পরাজিতকারী কেউ নেই আর আমি তোমাদের আজকে প্রতিবেশী বা তোমাদের আশ্রয় দানকারী ফলমা তারা আতিল ফিয়া চান যখন উভয় পক্ষ উভয় পক্ষকে দেখল যখন তারা পরস্পর পরস্পরের মুখোমুখি হয়ে গেল নাক আলা আকিবাইহি সে পিছনে ফিরে গেল বক আলা অর্থাৎ এটা তখন সে করল যখন দেখতে পেল যে আল্লাহর পক্ষ থেকে মমিনদের সাহায্য আসছে মমিনদের সাহায্যে ফেরিস্তা আল্লাহ পাঠিয়ে দিচ্ছেন ফেরিস্তা দেখতে পাচ্ছে তখন সে বলল ইনি বারি উমিন কুম সেই কাফের পক্ষকে বলল আমি তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম আমি তোমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম ইনি আরাম আল্লাহ রওনা আমি যা দেখছি তোমরা তা দেখতে পাচ্ছ না ইন্নি আফুল্লা আহা আমি আল্লাহকে ভয় করছি সে আল্লাহকে ভয় করল ভয়ের জিনিসটা তো অন্তরে থাকে পল্লহ সেদি তো কব এবং সে স্বীকার করছে যে আল্লাহ তো বর কতলা কঠিন শাস্তিদাতা এটা সে স্বীকার করে পালিয়ে গিয়েছিল যুদ্ধের মাঠ থেকে সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আপনারা দেখলেন কিভাবে ইবলিজ আল্লাহ তো বর কতলার প্রতি ইমান রাখত এবং সে আল্লাহকে সৃষ্টিকর্তা স্বীকার করতো আল্লাহকে ভয় করত এবং সে কিছুক্ষণের জন্য মুস্রেকদের থেকে আলাদাও হয়ে গেল তারপরে কি সে মমিন না অতএব আমাদের সাবধান হতে হবে আমরা যদি ইমান না বুঝি তাহলে অবশ্যই আমরা ইমানদার হতে পারব না আমরা না বুঝে ইমান আনলে আমাদের ইমান আনা যথাযথ হবে না হয়তোবা না বুঝার কারণে আজকে গোটা বিশ্বে মুসলিম সমাজ অধপতনের অতলতলে বসবাস করছে অথচ আল্লাহ তবরকাল্লাহ তাদেরকে ইমানের দ্বারা সবার উপরে আসন দিতে চেয়েছিলেন সবার উপরে বিজয়ী দান করতে চেয়েছিলেন আল্লাহ বলছেন ওলা তাহিনু ও হাজানো আল্লাহ নিন কুন্তু মিনীন তোমরা হীনবল হয় না চিন্তিত হয় না নিশ্চয়ই তোমরা বিজয়ী জাতি যদি মমিন হয়ে যেতে পারো ছোট্ট কথা যদি মমিন হয়ে যাও আমার বিশ্বাস যে আমরা যদি ইমানের যে সংজ্ঞা আমরা আপনাদের সামনে পরিবেশন করলাম ইমানের বিষয়গুলোকে মুখে স্বীকার করতে হবে এবং সাথে সাথে অন্তর দ্বারা দৃঢ় বিশ্বাস পোষণ করতে হবে এবং এই ইমানের স্বীকৃতি এবং বিশ্বাস ইমানের স্বীকৃতি ও বিশ্বাস অনুযায়ী আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজে পরিণত করতে হবে আল্লাহর আদেশগুলো পাশক্ত সালাত, জাকাত শ্যাম হজ আমরবিল মারুফ ও নেহি আনিল মুনকার সৎকাজের আদেশ অসৎকাজের নিষেধ এবং অন্যান্য যত ইসলামের আদেশ রয়েছে এগুলো বাস্তবায়ন করতে হবে তবেই আমরা ইমানদার হতে পারব এবার আমাদের বুজা হলো ইমান কাকে বলে এই ইমানই কিন্তু আল্লাহর প্রতি আনতে হবে এইভাবে ইমান রসুল সাল্লা আলি সাল্লামের প্রতি আনতে হবে তা আমরা আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করছিলাম রসুল সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি ইমান ইমানের সংজ্ঞা দেওয়ার পর এবার আমরা আসব। রসুল সাল্লাহ আলি আসাল্লামের প্রতি ইমান আনার যে ব্যবস্থা সেই ডিটেলস ব্যবস্থা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা ইমানের সংজ্ঞা শুনলাম এই সংজ্ঞা অনুযায়ী রসুল্লা সাল আলি ওয়াসাল্লামের প্রতি ইমান আনব এবার ইমান আনার ডিটেলস বিস্তারিত কিছু দিক নির্দেশনা কিছু পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লা प्रथमत रसुल्लासल्लम ईमान आनते हम रसुल्लाह आली वाल्लम अनुसरण आनुगत्य एवं ताके मडल हिसेब आदर्श हिसब्य ग्रहण करते यथम पॉन्ट जदिता अनुसरण ना करी ईमान आनार वस्तवायन এখান থেকে শুরু হবে রসুল সাল্লা আলহিসাল্লামের আনুগত্য অনুসরণ এবং তাকে আদর্শ হিসেবে গ্রহণ এবং বরণ এই বিষয়টা যদি আমরা না বুঝি তাহলে রসুল সাল্লাহ সাল্লামের প্রতি ইমান আনা সম্ভব নয় আল্লাহ তবর কতলা কোরআন মসজিদের ভিতরে বিভিন্ন আয়াতে আল্লাহ তবরকতলা শব্দ ব্যবহার করেছেন ইতিবাস শব্দ ব্যবহার করেছেন এবং উস শব্দ ব্যবহার করেছেন এর মাধ্যমে আল্লাহ তবরকতলা আমাদেরকে আদেশ দিয়েছেন যেভাবে আল্লাহ তরকতলা তার রসুলের প্রতি ইমান আনার আদেশ দিয়েছেন ঠিক সেভাবেই কোরআনের বিভিন্ন সুরা বিভিন্ন আয়াতে তার রসুলের আনুগত্য এবং অনুসরণেরও আদেশ দিয়েছেন এই জাতীয় কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তবরকতালা বলছেন ইয়া ইহেলদিনসুলা পল ইম রিমিন কুম হে ইমানদারগণ তোমরা আল্লাহর অনুসরণ করো রসুলের অনুসরণ করো এবং তোমাদের যারা দায়িত্বশীল তাদের আদম ফিস ফরুদ্দ আল্লাহ রসুল যদি তোমরা কোনো বিষয়ে মতবিরোধে পতিত হও তাহলে বিষয়টি আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে প্রত্যাবর্তন করো যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে থাকো এবং পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো এবং এটাই হলো তোমাদের জন্য উত্তম এবং পরিণামের দিক থেকে ভালো এটা আল্লাহ তবরকতলা সুরা নেসার উনষাট নম্বর আয়াতে বলে দিয়েছেন এবং আল্লাহ তুবরকতলা আরও বলছেন ইয়া আমানু ইনা আমার রসুল আহো বলে তো আল্লাহ আনহো হে ইমানদারগণ তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রসুলের অনুসরণ করো এবং কখনোই তার থেকে বিমুখ হো না জেনে শুনে জেনে কখনো তোমরা তার থেকে বিমুখ হইও না তাহলে স্পষ্ট স্পষ্টভাবে জানা যাচ্ছে যে আল্লাহ তুবরকতলা এখানে রসুলসাল আলি ওয়া সাল্লামের অনুসরণ এবং আনুভত্যকে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন অন্য আয়াতে আল্লাহ তবরকতলা আরও সুন্দর করে বলেছেন এগুলো আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে পর্যায়ক্রমে উপস্থাপন করব আমরা আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লামের আনুগত্য এবং তার অনুসরণের উপরে যে আলোচনা এবং তার উপরে দলিল উপস্থাপনা করেছি ইনশাল্লাহ এই বিষয়ে আমরা আরও ব্যাখ্যা নিয়ে আসব অন্য পর্বে আমরা এই পর্বে আপনাদের সামনে যা তুলে ধরেছি তা আল্লাহ তবরকতলা আমল করার তোফী দান করুন আসসালামু আলাইকুম রহমত আবারকাত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 शुक्रवार रात दस टुन सम्प्रचार सकाल साढ़े आठ टेस्टी शत्रु के जय कर घृणा शत्रुतार शत्रु के जय करार कौशल कुरने म बंधुन शत्रु के पर जय ते जय कर